लोना सागर अनेककाल आगे एक ग्रामे दुई भाई थकत बड़ भाई खूब बड़ लोक छोटी खूब गरीब एक भाई सब उत्सव आनंद प्रचुर खरच करत और भाईर का छीलो ना छ पोशाक छोट भाईर परिवार के प्राय खे दिन काटाते हत्या पसा छा একদিন তুমি সব সময় আমার কাছে টাকা চাইতে আসো আমার কাছে একটা পয়সাও পাবে না দূর হও এখান থেকে দাদার কথায় খুব দুঃখ পেয়ে ছোট ভাই সেখান থেকে চলে গেল বাড়ি ফেরার পথে এক বৃদ্ধির সঙ্গে দেখা হলো সে এক বোঝা কাঠ মাথায় নিয়ে যাচ্ছিল তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন আমি জানি না কি করবো আমার পরিবার না খেয়ে রয়েছে আর আমি ওদের খাবার দিতে পারছি না এত অসহায় লাগে নিজেকে আমি যে কি করব? সে কাঠের বোঝা বই নিয়ে বৃদ্ধের পেছন পেছন তার বাড়ির দিকে চলল অনেক ধন্যবাদ বাছা কাঠগুলো এখানে রাখো ঈশ্বর তোমার মঙ্গল করুন তোমার অবস্থা ফিরবে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 কিন্তু তার খুব ভালো করে দেখে বুঝলো লাইন দিয়ে তিনটে খেজুর গাছ আছে গাছের দিকে এগোতে পেছন দিকে একটা ছোট্ট কুড়ে ঘর দেখতে পেল ठीक तक बामनगुलो और हाथ मिस्टी पाउरुटी देखते पेल संगे संगे राग कमे ग পাথরের তৈরি জাতা দিতে হবে আমরা রাজি কিন্তু মনে রাখবে এটা কিন্তু সাধারণ জাতা নয় যেই জাতা ঘোরাবে তোমার মনে সব ইচ্ছা পূরণ হয়ে যাবে জালায় মাটিতে পড়ে আছে সে স্ত্রীকে বলল চটপট মেঝেতে একটা কাপড় বেছাতে তারপর সে জাতাটা তার উপর রেখে ঘোরাতে শুরু করলো ও জাতা। আমায় খাবার দাও আমাকে লাগলো তারপর কাজ করা বন্ধ করে দিল সে কাপড়টা সরাতেই আবার কাজ করা শুরু করলো আমাকে ভাত দাও জাতা ও জাতা আমাকে ভাত দাও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 পরের দিন সে জাতাটা চুরি করে পরিবার নিয়ে একটু দূরে এক দ্বীপে গিয়ে উঠলো পথে যেতে যেতে সে জাতাটা একবার পরীক্ষা করে দেখবে ভাবলো আমাকে নুন দাও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 ঠিক তাই করেছিল আর দেখলাম তার কি হলো এবার বলো তো তোমরা কি কখনো কাউকে হিংসে করবে কখনো না আমরা কোনোদিন আর এই ভুল করব না কখনো না আমরা কোনোদিন এই ভুল করব না